মহম্মদ ইমনুর রবি রহমতুল্লা আল্লাহ হতে বর্ণিত বর্ণনাকারী বলেন তিনি সে ব্যক্তি যার মুখমণ্ডল আল্লাহ রাসুল সাল্লাহ আল্লা সাল্লাম তাদের কুয়া হতে পানি নিয়ে কুলির পানি দিয়েছিলেন তিনি তখন বালক ছিলেন উর ওয়াহ রহমতুল্লা আলাহি মিসওয়ার রহমতুল্লা আলাহে প্রমুখের নিকট হতে হাদিস বর্ণনা করেন এবং এ উভয় বর্ণনা একটি অন্নটির সত্তায়ুস্বরূপ নবী সাল্লাহ আল্লাহ সাল্লাম যখন অজু করতেন তখন তার ব্যবহৃত পানির উপর तारा ता साहबराम जान हुमरी खे पड़त